উনিশশো সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের ৫০ বছর আগে থেকে ফিলিস্তিন দখল ও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যে নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে আজকের ভিডিওতে তুলে ধরব সেই লোমহর্ষক বেদনার্ত ইতিহাস শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সৃষ্টার অপার অনুগ্রহধন্য ফিলিস্তিন ভূখণ্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে অবস্থিত ছ হাজার বছর পূর্বে কেনায়নিদের ইয়াবুসি গোত্রের লোকেরা সেখানে বসবাস করত তারা কুজ তথা জেরুজালেমে বসতি গড়ে তৎকালীন সময় যা ইয়াবুস নামে পরিচিত ছিল পরবর্তীতে বহু কেনানি গোত্র ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে যার ফলে ইতিহাসে এই অঞ্চলকে কেনান দেশ বলে উল্লেখ করা হয় আর ধারণা করা হয় ফিলিস্তিন নামটি এসেছে বিলিস্তা গোত্রের নামানুসারে যারা সমুদ্র পথে এই অঞ্চলে প্রবেশ করে এবং এখানকার অধিবাসীদের সাথে মিশে যায় সে থেকে এই অঞ্চলটি ফিলিস্তিন নামে পরিচিত কালের পরিক্রমায় অঞ্চলটি বিভিন্ন জাতিগোষ্ঠীর দ্বারা শাসিত হয়েছে কেনানীদের থেকে শুরু করে হজরত দাউদ আলিহ ইসালাম তার পুত্র হজরত সুলাইমান আলীহ ইসালাম ইসরায়েলি রাজত্ব অ্যাসেরীয় রাজত্ব বেবি লন পারস্য সাম্রাজ্য গ্রীক সাম্রাজ্য রোমান সাম্রাজ্য এবং সর্বশেষ মুসলিম জাতির দ্বারা এগারোশো বছর যাবত শাসিত হয়ে আসছিল বিগত শতাব্দীগুলোতে ফিলিস্তিনে প্রতিটি ধর্মের অনুসারীরা মুসলিম খ্রিস্টান ইহুদি সবাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে সহ করছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জায়নবাদী আন্দোলনের সূচনা ঘটলে শুরু হয় ফিলিস্তিনিদের দুর্দশার অধ্যায় তৎকালীন সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল প্রায় চার লক্ষ ষাট হাজার ইহুদিরা ছিল পুরো জনসংখ্যার মাত্র শতাংশ। এদিকে ইউরোপীয় জাতীয়তাবাদের উত্থানের ফলে পুরো ইউরোপ জুড়ে ইহুদি নিধন শুরু হয় তাই ইহুদিরা নিজেদেরকে সঙ্গবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করে এবং ইউরোপ ত্যাগের পরিকল্পনা শুরু করে কিন্তু তারা যাবে কোথায় এর উত্তর লিখেছে এক দুর্ধর্ষ ইহুদি সাংবাদিক ড থিওডর হারজেল তার লিখিত এক বইয়ে যেখানে সে এই বিক্ষিপ্ত ইহুদিদের একত্রিত করে একটি ইহুদি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে এর জন্য সে ফিলিস্তিন আর্জেন্টিনা এবং আফ্রিকার কিছু ভূখণ্ড প্রস্তাব করে এরপর এ লক্ষ্য বাস্তবায়নে আর্থিক সাহায্য ও সহযোগিতা অর্জনের জন্য ইহুদিরা বেশ কিছু সম্মেলনের আয়োজন করে এবং ফিলিস্তিনকে তাদের কল্পিত রাষ্ট্র হিসেবে নির্বাচন করে এদিকে আমেরিকা ব্রিটেন ও অন্যান্য দেশের প্রভাবশালী ইহুদিরা এই আন্দোলনকে সহযোগিতা করতে তাদের দেশের সরকারকে চাপ দিতে থাকে এভাবে শুরু হয় ফিলিস্তিন অভিমুখে ইহুদি শরণার্থীদের যাত্রা পঁচিশ হাজার ইহুদি শরণার্থী ফিলিস্তিনে এসে জমা হয় পূর্ব ইউরোপ ও রাশিয়া থেকে ফলে ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা গিয়ে দাঁড়ায় পাঁচ শতাংশে এ পর্যায়ে আমরা দেখব কিভাবে জায়নবাদী চিন্তাধারার এই ইহুদি শরণার্থীদের উপচে পড়া ভিড় ফিলিস্তিনের দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় একের পর এক ইহুদি শরণার্থী কাফেলার আগমনের সাথে সাথে তাদের খাদ্য অন্ন বস্ত্র ও বাসস্থানের সংকট বেড়েই চলেছিল আঠারোশ সালে জেরুজালেমের গণ্যমান্য ব্যক্তিবর্গরা অটোম্যান সরকারের কাছে আবেদন জানায় যেন তারা রাশিয়ান ইহুদি শরণার্থীদের আগমন এবং ভূমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এতদ ইহুদি শরণার্থীদের ঢল থেমে থাকেনি আরও চল্লিশ হাজার শরণার্থী ফিলিস্তিনে এসে একত্রিত হয় ফলে এবার ইহুদি জনসংখ্যা গিয়ে দাঁড়ায় আট শতাংশে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোম্যান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার সাথে সাথে ব্রিটেন এবং ফ্রান্স পুরো অঞ্চলকে সাইক স্পিকোর চুক্তি অনুসারে বিভক্ত করে ফেলে অতপর ব্রিটেন স্যানোরিমো চুক্তি অনুসারে ফিলিস্তিনের কর্তৃত্ব গ্রহণ করে এবং বালফোর ঘোষণার বাস্তবায়ন করার অঙ্গীকার করে কি এই বালফোর ঘোষণা ১৯১৭ সালে ব্রিটেন ইহুদিদেরকে ফিলিস্তিনে যেতে এবং ভূমি দখল করে সেখানে তাদের একটি একক জাতীয় ভূখণ্ড প্রতিষ্ঠার ব্যাপারে গোপনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতিতে পূর্ণ সমর্থন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জাতীয় সংকট ও দুঃখ দুর্দশার পেছনে এই ঘোষণা ভীষণভাবে প্রভাব ফেলে অতঃপর তৃতীয় দফায় ইহুদি শরণার্থীদের আগমন ঘটে ফিলিস্তিনে ফলে এবার ইহুদি জনসংখ্যা গিয়ে দাঁড়ায় ১২ শতাংশে এতদ সত্ত্বেও ইহুদিদের দখলে ছিল মাত্র তিন শতাংশ ভূখণ্ড দফায় দফায় ইহুদিদের আগমনের ফলে ফিলিস্তিনের জনসংখ্যার ব্যাপক পরিবর্তন ঘটে এবং ইহুদি আরব সমস্যা আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করে এরই প্রেক্ষিতে বালফোর ঘোষণা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের সাতটি বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হয় তারপরে ১৯২০ সালে প্রথম ফিলিস্তিনি ইন্টিফাদা তথা বিপ্লব সংগঠিত হয় ১৯২১ একুশ সালে জাফাই উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং নাব্লিসে একটি সম্মেলনে ইহুদিদের সাথে সকল প্রকার অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে আলহাজ আমিন আল হুসাইনের নেতৃত্বে সর্বোচ্চ ইসলামী পরিষদ গঠিত হয় অপরদিকে ইহুদিরা গোপনে হাগানা নামক জায়নবাদী সশস্ত্র সংগঠন গড়ে ব্রিটেন এই সংগঠনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে অথচ একই সময় কোন আরব গোপনে অস্ত্র বহন করলে তারা তাকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যেত এদিকে ইহুদি শরণার্থীরা অবিরতভাবে পোল্যান্ড রাশিয়া জার্মানি ও অন্যান্য দেশ থেকে ফিলিস্তিনে আসতেই থাকে ফলে ইহুদি জনসংখ্যা গিয়ে দাঁড়ায় সতেরো শতাংশে এরই মধ্যে আল আকসা মসজিদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খ্যাত অল বোরাক ওয়ালে রক্তকাহী সংঘর্ষ যায় এই বিপ্লবের দলে দলে ফিলিস্তিনিরা যোগ দিতে থাকে এবং ১৯৩৩ সালে বৃহৎ ফিলিস্তিনি বিপ্লব সংগঠিত হয় এর বছর পরেই বিখ্যাত ফিলিস্তিনি যোদ্ধা ইজুদ্দিন আল কাস্সাম দখলদার ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হন অতপর আড়াই মিলিয়ন ইহুদি শরণার্থীদের আরেকটি দল এসে পৌঁছে ফিলিস্তিনে এবার ইহুদি জনসংখ্যা গিয়ে দাঁড়ায় তিরিশ শতাংশে বিপ্লব পুরো ফিলিস্তিনে ব্রিটিশ ও ইহুদি বিরোধী বিপ্লব ছড়িয়ে পড়ে এই বিপ্লব ছিল অতীতের যে কোনো বিপ্লবের খুব বৃহৎ এবং তীব্র যা সূচনা হয়েছিল ছ মাসের ধর্মঘটের মাধ্যমে এই বিপ্লব চলাকালে ব্রিটেন পিল নামক একটি সংস্থা গড়ে তোলে যা প্রস্তাব দেয় যে ফিলিস্তিনকে ইহুদি ও আরব দুটি রাষ্ট্রে বিভক্ত করা হবে আর জেরুজালেম থাকবে ব্রিটিশ কর্তৃত্বাধীন এবং সকল আরব ইহুদি রাষ্ট্র থেকে আরব রাষ্ট্রে চলে যাবে ওই সময়ে ইহুদিরা ফিলিস্তিনের মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ ভূখণ্ডের কর্তৃত্ব করত অথচ প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রের আয়তন দাঁড়ায় ফিলিস্তিনি ভূখণ্ডে ৩৩ শতাংশ ফলে স্বাভাবিকভাবেই ফিলিস্তিনেরা সেই প্রস্তাব ফিলিস্তিনিদের চাপের মুখে ব্রিটিশ সরকার ম্যাকডোনাল্ড হোয়াইট পেপার খ্যাত একটি ফরমান পেশ করে যাতে পাঁচ বছর পরে ইহুদিদের অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয় এবং দশ বছরের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতা প্রদানের ঘোষণা দেয়া। হয় ইহুদিরা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এরপরে হাগানা ইরগুন স্টার্ন প্রভৃতি সশস্ত্র ইহুদি সংগঠনগুলো ভয়াবহ আক্রমণ শুরু করে তা শুধুমাত্র ফিলিস্তিনিদের উপরেই নয় বরং ব্রিটিশদের উপরেও যাতে তাদেরকে হটিয়ে একক ইহুদি রাষ্ট্র গঠন করা যায় এই অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জেরুজালেমে কিং ডেভিড হোটেলে বিস্ফোরণ যেখানে ব্রিটিশ কর্মকর্তারা সাক্ষাৎ করছেন ফিলিস্তিন বিভক্তির পরিকল্পনা উনিশশো সালে ব্রিটেন ফিলিস্তিন ত্যাগের সিদ্ধান্ত নেয় এবং এ বিষয়ে প্রস্তাব পেশ করার এবোধ জানায় বিষয়ে একটি সম্মেলনের আয়োজন করে যেখানে ফিলিস্তিনকে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হয় যা রেজলেশন ওয়ান এইট নামে খ্যাত প্রস্তাব অনুযায়ী পরিকল্পনা করা হয় ফিলিস্তিনকে আরব ও ইহুদি দুটি রাষ্ট্রে বিভক্ত করার যেখানে জেরুজালেম থাকবে বিশেষ আন্তর্জাতিক অঞ্চল হিসেবে জাতিসংঘের এই প্রস্তাবে সমর্থন দান করে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সে সময় ফিলিস্তিনের মাত্র ছয় দশমিক শতাংশ ভূমি ইহুদিদের দখলে ছিল অথচ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দেয়া হয় ছাপ্পান্ন শতাংশ ভূমি তাই ফিলিস্তিনীরা সহ পুরো আরব বিশ্ব এই বিভক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং এ পরিকল্পনা ব্যর্থ হয় ফলে আর বোঝার বাকি রইল না যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে অতঃপর হাগানা সৈন্য নিয়োগ শুরু করে দেয় এবং সামরিক সেবার জন্য ১৭ থেকে ২৫ বছরের সকল ইহুদিদের নাম নিবন্ধন করা হয় অপরদিকে আরবরা জৈশুল ইনকাদ নামে আরব লিবারেশন আর্মি গঠন করে এমন সময় ইহুদি শরণার্থীদের আরও একটি দল ফিলিস্তিনে আসে ফলে যুদ্ধের আগমুহ্তে ইহুদি জনসংখ্যা বৃদ্ধি পায় একত্রিশ দশমিক পাঁচ শতাংশ এতদ সত্ত্বেও ফিলিস্তিনের আট দশমিক শতাংশ ভূখণ্ড তাদের দখলে ছিল ছবিতে দেখতে পাচ্ছেন ইহুদিদের দখলকৃত ভূখণ্ডের পরিমাণ উনিশশো সালে ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করে এবং আরব ইহুদি বাহিনী যুদ্ধে জড়িয়ে পড়ে ইহুদিদের বিজয়ের মাধ্যমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তারা আটাত্তর শতাংশ ভূখণ্ড দখল করে নেয় এবং সেখানে তারা ইহুদি রাষ্ট্র গঠন করে সাথে সাথে যুক্তরাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দান করে পরবর্তী বছর ইসরায়েল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতিসংঘে যোগদান করে আটচল্লিশের যুদ্ধের ফলে জেরুজালেম দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে পশ্চিম জেরুজালেম যা ইহুদিদের দখলে চলে যায় এবং পূর্ব জেরুজালেম যা আরবদের কাছে অবশিষ্ট থাকে অতঃপর ১৯৬৭ সালের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম ইহুদিরা দখল করে নেয় যুদ্ধের আগে নয় শতাংশ ভূখণ্ডের কর্তৃত্ব আর যুদ্ধের পরে আটাত্তর শতাংশ ভূখণ্ডের কর্তৃত্ব লাভ এটাই ছিল আটচল্লিশের আরব ইসরাইল যুদ্ধের ফলাফল আমরা যদি ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার মূল কারণ অনুসন্ধান করি তাহলে দেখব যে এটা ছিল জায়নবাদী চিন্তাধারা লালনকারী ব্যাপক সংখ্যক ইহুদি শরণার্থীদের ঢল যাদের বিশ্বাস এই ফিলিস্তিন শুধুমাত্র তাদেরই এবং মূল বাসিন্দাদের কথা বিন্দুমাত্র তোয়াক্কা না করে যে কোনো মূল্যে নিজেদের জন্য একটি জাতীয় ভূখণ্ড প্রতিষ্ঠা করায় যাদের একমাত্র লক্ষ্য এছাড়াও ঔপনিবেশিক শক্তিগুলো সর্বত্রভাবে তাদেরকে দখলদারী প্রতিষ্ঠায় সাহায্য করে যা ওই অঞ্চলে তাদের কৌশলগত স্বার্থ উদ্ধারে সহায়ক হয় এই সমস্ত বিষয়গুলোই আজ ফিলিস্তিনি সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আমি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই